প্রত্যেকটা টিভি চ্যানেল আজকে মুসলিম তরুণদের গায়ক নায়ক বানানোর কাজে ব্যস্ত প্রত্যেকটা কর্পোরেট মিডিয়া আজকে যুবক যুবতীদের অশ্লীলতা আর ব্যাহায়াপনার দিকে ডাকছে আজকে মুসলিম তরুণদের চেহারার দিকে তাকালে বোঝা যায় না তারা কি মুসলমানের সন্তান না কাফেরদের সন্তান তারা কি ইসলামের অনুসারী নাকি হলিউড বলিউডের অনুসারী তারা কি মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের উন্মত নাকি আব্রাহাম লিঙ্কনের উন্মত তোমরা কি তোমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম কে ভালোবাসো না তোমরা কি তোমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম এর ভালোবাসো না আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে বলছেন তোমাদের জন্য আল্লাহর আলিহ্লামের আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কি হতে পারে রাসুল সাল্লু আলি সাল্লামের সুন্নার চেয়ে উত্তম স্টাইল আর কি হতে পারে আসুন আমরা রাসুলের আদর্শকে গ্রহণ করি आशना रसल आदर्श के ग्रहण करी काफेड़ आदर्श के बर्जन करी